সম্মানিত উপস্থিতি আমরা সালাদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করিয়া আর সালাতার একটা গুরুত্বপূর্ণ বিষয় লেগিয়া সালাতে যখন আমরা আমরা দাঁড়াইম তখন আমাদেরকে দৃষ্টি করতে হইব নিয়ন্ত্রণ করতে হইব দৃষ্টি তারা নিয়ন্ত্রণ মানে শেষদার জায়গাতে আমরা তাকাইম আমরা যখন বৈঠকের মাধ্যমে আঙ্গুল যখন ইশারা দিকে তাকাইম কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে সালাত দেখা করেন তাই দাঁড়াইয়া কিন্তু শোক বন্ধ করিয়া তাই সাইরানা অথবা দেখা যাইব তাই শেজাদমুয়া দু তখন তাই সাইরানা ছোক বন্ধ করিয়া চোখ বন্ধ করিয়া সালাতাদা করার রসুল্লাহ ইসলামের সুন্নাহ নাই রসুল ইসলামের সূন্য হইলে গিয়া আমরা দৃষ্টির স্থানে রাখিয়া সালাত দেখা করতাম তব আমরা যেন সালাত দেয়ার ক্ষেত্রে যেভাবে আদায় করবার লাগে খুশি সেইভাবে যেন আদায় করি ইমাম ইমনুল কাইম রাহমা উল্লাহিন হোসেন সালাতুরত অবস্থায় শোক বন্ধ দুই শোক বন্ধ করে রাখা রসুদি হেদায়ত বহির্ভূত খাজ রসুদি ইসলামের সূন্য বহির্ভূত খাজ রসুল্লাহিস্লামের থরিকা বহির্ভূত খাজ এবং আমরা যেন রসুদি সালামের থরিকায় যেভাবে সালাত। সৌক যে জায়গা রাখতে হবো যেভাবে নিয়ন্ত্রণ করতে হইব যে জায়গা দৃষ্টি রাখতে হইব সেভাবে দৃষ্টি রাখা দেখি